আয়সা রিয়া তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন দুরাকাত সালাত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম প্রকাশ্যে বা গোপনে কোনো অবস্থাতেই ছাড়তেন না তা হল ফজরের সালাতের পূর্বের দুরাকাত ও আসরের সালাতের পরের দুরাকাত